প্রিয় দর্শক মন্ডলী আপনারা দর্শন করছেন বাংলা পিস টিভি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রোগ্রাম দেখছেন আর এলম অর্জন করছেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেন যেন আমল করতে পারেন আর আমরাও আল্লাহর কাছে এই তৌফিক চাই যেন আমাদের মাঝে এখলাস আছে আমাদের মাঝে আমল আছে আল্লাহ আমিন আমরা আলোচনা করছিলাম রুজির দরজা কিভাবে রুজির দরজা উন্মুক্ত হবে কিভাবে আমরা উপার্জনের পথ খোলা পাবো সেই সম্পর্কে আধ্যাত্মিক কিছু দিক নিয়ে আলোচনা করছিলাম আজকের আলোচনা হচ্ছে ইস্তেফা ও তওবা আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইলে আমরা রুজি পেতে পারি আল্লাহর দিকে তওবা করলে আমরা रुजी पे से कथा अल्लाह तला कुरान मजिदे नू आलाई इल्लम माध्यम नू आलाई इल्लम जख जी के नसिहत करलें नसिहत शोने ना शोने गोपने प्रकाश्य विभिन्न भावे नसिहत करें तक आल्ला नू आलाईसलम माझे कुरान से ही घटना बेचे नूह बोलुल तुस्त फिरुम इन्ना बल्लम नूह बोल आल्ला के যে আমি বললাম হে আমার জাতি তোমরা আল্লাহর কাছে ইস্তেক করো আল্লাহর কাছে ক্ষমা চাও ইন্নাহু নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল আল্লাহ তালা ক্ষমা করবেন আর সেই সাথে তোমাদের মাঝে বৃষ্টি আসবে মুসলধারে বৃষ্টি হবে আর মুসলধারে বৃষ্টি না হলে ফল ফসল হবে না তোমরা আল্লাহর কাছে ইস্তেক করলে আল্লাহ তালা আসমান থেকে মুসলধারে বৃষ্টি বরষণ করবেন আর তোমাদেরকে মাল দিয়ে এবং সন্তান সন্ততি দিয়ে বেটা দিয়ে সাহায্য করবেন আনহারা তোমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে দেবেন বাগান বানিয়ে দেবেন তোমাদের বাগান হবে আর নদ নদী প্রবাহিত হবে বৃষ্টি হলে নদী হবে বৃষ্টি না হলে নদী হবে না সৌদি আরবে কোনো নদী নেই কেন বৃষ্টি হয় না এখানে বৃষ্টি হয় নদ নদীয় আছে তো আল্লাহ তালার ওয়াদা হলো যে যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আর তবা করো তাহলে পরে আল্লাহ তালা তোমাদেরকে মুসলধারে বৃষ্টি দেবেন তার মানে ফল ফসল ভালো হবে তোমাদের বাগান হবে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে এবং সন্তান সুখ একটা সুখ তাতেও তোমরা সমৃদ্ধ হবে মোট কথা যদি আমরা আল্লাহর কাছে ইস্তেকভার করি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আমরা আল্লাহর কাছে রুজি পাবো একজন সালাদ ছিলেন তার কাছে লোকে বিভিন্ন অভিযোগ নিয়ে এলে পরে তিনি স্তেক করতে বলতেন এক ব্যক্তি এলো বলল হুজুর আমাদের বিয়ে হয়েছে বহুদিন কিন্তু ছেলে হয় না তো আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাদের ছেলে হয় সন্তান হয় তখন তিনি বললেন তুমি ইস্তেক করো তুমি ইস্তেক করো আল্লাহর কাছে ক্ষমা চাও তো মনে মনে ভাবলেন যে আমি ইস্তেক করব করবো ইস্তেক করলে সন্তান হবে তো খুলেই বললেন যেহেতু আল্লাহ বলছেন্পৃক্ত আছে যেহেতু আল্লাহ বলেছেন এবং সালাম আল্লাহিস নবী বলেছেন যে তোমরা ইসতেক ফার করো তাহলে বৃষ্টি হবে এই দেখবেন যখন আমাদের দেশে অনাবৃষ্টি হয় তখন আমরা কি করি আমাদের জন্য সুন্নত হলো যে আমরা ইস্তেস্কার নামাজ পড়বো আর ইসতেস্কার নামাজের মধ্যে সব থেকে মূল জিনিস সেটা হচ্ছে কি ইসতেকভার একবার হজরা তোমার কে বলা হলো বৃষ্টির জন্য ইস্তেক ফার করলেন কিছুই চাইলেন না আল্লাহর কাছে তো কি ব্যাপার ইস্তেক করলেন কিছু চাইলেন না বলে ইস্তেক ফার করাটাই হচ্ছে কি আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া কারণ ফাকুল তুস্তাক ফিরবা কমিন আপনি যদি কোনো এই শ্রেণীর রুজির অভাবে ভোগেন রুজি পাচ্ছেন না তার মানে আপনার পাপ আছে আপনি আল্লাহর অধিকার নেই আপনার সুতরাং সরাসরি আপনি জানবেন নিশ্চয়ই আমি পাপি আমি কোন পাপ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আস্তা ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক এইভাবে আপনাকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়ার গুরুত্ব আমাদের শরীয়তে অনেক আছে তোবা করার গুরুত্ব অনেক আছে আল্লাহলা বলছেন ফা আমাফ যে ব্যক্তি তোবা করবে এবং ইমান আনবে নেক আমল করবে সম্ভবত সে হবে ভালো লোকদের বা সফল লোকদের একজন মুফলেহীন মুফলে তার মানে সে সফল হবে হে মোমেন্ডা তোমরা সকলে আল্লাহর দিকে তোবা করো তোবা মানে কি ফিরে আসা প্রত্যাবর্তন করা কেউ পালিয়ে গেছে সেই জায়গায় ছিল আবার সেই জায়গাতে ফিরে আসা এর নাম হচ্ছে তোবা যদি তোবা করো তাহলে তোমরা সফল হবে তারা গুণগার হবে ইয়ামতের দিনে তাদের আজাব বর্ধন করা হবে আর তারা সব সময়ের জন্য নিকৃষ্ট অবস্থায় সেখানে বাস করবে আল্লাহ বলছেন তবে হ্যাঁ যারা তোবা করবে ইমান আনবে এবং নে কামল করবে আল্লাহ তালা তাদের সমস্ত পাপকে কে পুণ্যে পরিবর্তন করে দেবেন যত পাপ ছিল পাহার পরিমাণ পাপ করেছেন সেই পাপকে আল্লাহ তালা যখনই আপনি তোবা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর দরবারে ফিরে আসবেন নেবেন ইমানের সাথে তখনই আপনার আগেকার সমস্ত পাপকে পুণ্যে পরিণত করে দেবেন আল্লাহ তালার এ হচ্ছে ওয়াদা যে আগেকার পাপ পূর্ণ হয়ে যাবে যাই হোক আল্লাহতালা চান যে বান্দা তোবা করুক আল্লাহ তালা দরবার থেকে চলে যাওয়া হারিয়ে যাওয়া দূরে সরে যাওয়ার বান্দা আল্লাহর দরবারে ফিরে আসুন এটা চান বরং বান্দা যখন ফিরে আসে তখন আল্লাহ খুশি হন যেমন আপনাদের আপনার বাড়ি যদি কেউ হারিয়ে যায় চলে যায় বাড়ি থেকে রাগ করে চলে যায় তারপর যখন ফিরে আসে মনটা খুশ হয় না হয় না স্বাভাবিক ব্যাপার খুশি হয় আল্লাহ আল্লাহতালা খুশি হন যখন কোনো বান্দা তবা করে খুশি হন কেমন খুশি হন তার উদাহরণ বর্ণনা করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআল আসাল্লাম বলছেন আল্লাহ আফরাহু বেত আবদে ওই বান্দার মতো যে এক বান্দা উঁট নিয়ে মরুভূমিতে সফর করছিল যেতে যেতে মরুভূমির মাঝে একটা গাছ দেখতে পেয়ে সেই গাছের কাছে একটু জিরিয়ে নেওয়ার জন্য সে নেমে গাছে ঠেঁচ দিল বসল কিছুক্ষণের মধ্যে তার চোখ লেগে গেল। সফর ছিল ক্লান্তি ছিল তার ফলে তার চোখ লেগে গেল যখন একটু পরেই চোখ খুলে দেখছে তার উঁট নেই আর তার উটের ওপরে তার পানীয় আছে তার খাদ্য আছে তাছাড়া এই মরুভূমি থেকে যাবে কিভাবে। এই ভীষণ চিন্তায় তাকে চিন্তাগ্রস্ত করে দিল এদিক সেদিক খুঁজে দেখলো কিন্তু উট পাওয়া গেল না নিরাশ মনে বসে আছে নৈরাশ্য আমাদের ফ্লাইট ছুটে গেলে কি নৈরাশ্য আছে ট্রেন ছুটে গেলে কি অবস্থা হয় হ্যাঁ তবুও ভয় নেই যে খেতে পাবো না পানি পাবো না খাওয়ার পানি পাওয়া যাবে কিন্তু ওই লোকের খাওয়া পানিও কার সাথে আছে সেই উটের সাথে আছে দারুণ দুশ্চিন্তাগ্রস্ত আবার নিরাশ মনে পরিশ্রান্ত মনে আবার সেই গাছের নিচে দিয়ে বসেছে। আবার তার চোখ লেগে গেছে কিছুক্ষণ পরে আবার যখন চোখ খুলেছে তখন তাকিয়ে দেখছে সেই উঠ তার খাদ্য পানীয় জায়গায় দাঁড়িয়ে আছে এই লোক খুশি হবে না হবে না কত খুশি হয়েছে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে খুশি চোটে সে পাগল হয়ে বলছে আল্লাহ তু আমার বান্দার আমি তোর রব উল্টো করে তাই না সে সুক্রিয়া আদায় করতেকে। এমন উল্টোপাল্টা বকছে খুশি চোটে যে তুই আমার বান্দার আমি তোর রব বলছেন এই যে বান্দা যে বান্দা তার ফিরে পেয়ে এত খুশি হলো যে খুশির চোটে উল্টো বলল এই বান্দার থেকে আল্লাহ কোনো বান্দা আল্লাহর কাছে তোবা করে আল্লাহর কাছে তোবা করলে আল্লাহর দরবার ফিরে এলে পরে আল্লাহ তালা খুশি হন ওই উটোলার থেকেও সুতরাং বান্দা ফিরে আসুক বান্দা তার কাছে ক্ষমা চাক এটা আল্লাহ চান আর তাতে আল্লাহ খুশি হন আল্লাহ তারা এই বলেছেন আশা দিয়েছেন আশ্বাস দিয়েছেন আস্থা দিয়েছেন এবং তিনি বলেছেন বলে দেন হে নবী হে আমার যে বান্দারা নিজেদের উপরে অত্যাচার করেছো গুণা করেছো পাপ করেছে তারা যেন নিরা আল্লাহর থেকে নির তোমাদের সমস্ত নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল মহাদয়াবান অতএব আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করবেন আল্লাহ তালা অন্য এক জায়গায় বলছেন আর এক জুলুম নিজের প্রতি করা হয় সেটা কি নিজের প্রতি জুলুম হচ্ছে পাপ কারণ পাপ করলে নিজেরই ক্ষতি এ হচ্ছে নিজের উপরে জুলুম আর অপরের প্রতি জুলুম ওই যে আসে এবং আল্লাহর ক্ষমা চায় ফস্তা গাফর আল্লাহর কাছে ক্ষমা চায় এবং নবীও তাদের জন্য ক্ষমা চান তাহলে তারা আল্লাহকে গাফর ডুবে পায় তাহিম রুপে পায় আল্লাহ তো বা কবুল করেন এবং তিনি দয়াবান তিনি তাদের প্রতি দয়া করেন এই জন্যেই আল্লা তালা আরেক জায়গায় যে কিছু নেক বান্দার কথা বলা হলো মোহসিন কারা সৎশীল বান্দা কারা তারা যারা কোনো জুলুম করে ফেললে কোনো অশ্লীল কর্মকাণ্ড করে ফেললে কোন মহাপাপ করে ফেললে তারা সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে আল্লাহর স্মরণাপন্ন হয় আল্লাহর কাছে তাদের নিজেদের পাপের জন্য ক্ষমা চায় ও দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার বাকি কথা বলবো কাছে থাকুন সাথে থাকুন প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে আল্লাহ তালার কাছে এবং আল্লাহ করবেন এমন কোনো জায়গা নেই যেখানে ডুব দিলে পরে আপনার সমস্ত গোনা ধোয়া যায় আছে নাকি এরকম ব্যাপার এমন কোন জায়গা নেই যেখানে কিছু টাকা দিলে সমস্ত গোনা মাফ হয়ে যায় আছে নাকি মুসলমানদের এরকম ব্যাপার না আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ ছাড়া ক্ষমা কেউ করতে পারে না কাছে ক্ষমা চাইলে পরে আল্লাহ তারা ক্ষমা করে দেন যদি কোনো বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করে এই অবস্থায় যে সে আমার সঙ্গে কাউকে শরিক করেনি তার মানে তার মৃত্যু হলো মৃত্যু হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো আর সেই অবস্থায় সে কাউকে শরিক করেনি তার মানে কি সে তৌহিদবাদী সে হচ্ছে এই হচ্ছে তৌহিদবাদীর গুণ তো আল্লাহ তালা বলছেন তার মানে আমি ও দুনিয়া বরাবর পাপ নিয়ে যদি আমার কাছে হাজির হয় সিরিখ না করে সিরিখ ছাড়া অন্য পাপ নিয়ে দুনিয়া বরাবর বিশাল পৃথিবী সেই পৃথিবী বরাবর পাপ নিয়ে আমার সাথে এসেছে তো আমি তাকে পৃথিবী বরাবর ক্ষমা নিয়ে তাকে ক্ষমা করবো আল্লাহ তালা গফরুর রাহিম আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে আর শিরিখ না করা ক্ষমা হওয়ার একটা বিষয় আর আপনার ক্ষমা প্রার্থনা করা রুজি আপনার কাছে আসবে তার একটা উপায় এবং আল্লাহ আল্লাহতালার একটা কারণ এই জন্যই রসুল্লা সাল্লাসাল্লাম ডেইলি প্রত্যেক দিন একশোবার করে ইস্তেক ফার করতেন আল্লাহ রসুল্সা এখনো পাপ ছিল আল্লাহর নবী হয়ে নিষ্পাপ হয়ে যদি একশোবার ক্ষমা চান তাহলে আমাদের মতো পাপি তাপি বান্দাদের কি করা উচিত কতবার ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ইস্তেকফার করা তওবা করা নিশ্চয়ই আপনারা জানেন যে এর অনেক উপকার আছে তার মধ্যে একটা উপকার হলো যে আমাদের কাছে ঠিক ঠিকভাবে রুজি আসবে শুধু ক্ষমা চাইলেই হয় না আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ করলেই হয় না তওবা আল্লাহর দিকে ফিরে আসা তার শর্ত আছে সেই শর্ত যদি আপনি পালন করতে পারেন তাহলে পরে আপনার তোবা কবুল হবে নচেত হবে না কারণ আল্লাহ তালা নাসুহা। তোবার সঙ্গে একটা শর্ত লাগিয়েছেন নাসুহা তো নাসুহ তোবা খালেস তোবা খাঁটি তোবা তোবার মতো তোবা যদি হয় তাতে ছয়টা শর্ত চাই ছয়টা শর্ত চাই নম্বর এক তৌবা আপনি করবেন কার জন্য আল্লাহর আল্লাহর আর কারো জন্য না শ্বশুর জন্য না আপনার মালিকের জন্য না আপনার জন্য না আপনার লোকের জন্য না না না না আপনি তো করবেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নম্বর দুই যে পাপ আপনি করছেন সেই পাপ এখনি বর্জন করবেন পাপ করতে থাকবে না তো করবেন তা না পাপ করতে করতে তো করা হয় না আপনি সোনার দোকানে ঢুকেছেন চুরি করতে দিয়ে একটা করে অলঙ্কার নিচ্ছে না ব্যাগে হচ্ছে না আস্তাক ফেরুল্লাহ একটা করে অলঙ্কার নিচ্ছে না বলছে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফের্লা আল্লাহ এই তোবা কবুল করবেন হা হ্যাঁ আরে পাপ তো তুমি আগে ছাড়ো পাপ আগে বর্জন করো তবে না তো বা কবুল হবে তো বা করছে তো বা করি আবার আস্তাক ফেরুল্লাহ নম্বর 3 যে কাজ তুমি করেছো সেই কাজ আর জীবনে করবে না এরকম দৃঢ় সংকল্প হতে হবে যে কাজ আমি করে ফেলেছি সে কাজ আর জীবনে করব না এরকম দৃঢ় সংকল্প হতে হবে আর নম্বর চার যে কাজ করে ফেলেছি সেই কাজের ওপরে লজ্জিত লাঞ্ছিত অনুতপ্ত হতে হবে অনুশোচনা চাই কেমন অনুশোচনা পরে আমি বলবো সময় থাকলে লজ্জিত হতে হবে লাঞ্ছিত পাপ করেছি তার জন্য লজ্জিত নয় যে আপনি তাতে গর্বিত আরে কি মনে করিস আমি পাঁচটা খুন করেছি হ্যাঁ আরে কি মনে করিস তুই তো টিস মারিস আমি কিস মারি এই রকম করে মানুষ নিজের বন্ধু মহলে কি করে গর্ব করে এইরকম গর্ব করলে তো করলেও লাভ নেই সুতরাং যে পাপ আপনি করেছেন তার উপরে লজ্জিত হতে হবে লাঞ্ছিত হতে হবে নম্বর পাঁচ যদি আপনার পাপ বান্দার হক সংক্রান্ত হয় তাহলে সে হক ফ্রি দিতে হবে বোনের জমি লিখিয়ে নিয়েছেন ভাইয়ের জমি লিখিয়ে নিয়েছেন পরের জমি জবরদখল করেছেন পরের কাছে ঘুষ খেয়েছেন পরের কাছে সুদ খেয়েছেন পরের মাল চুরি করেছেন ডাকাতি করেছেন ছিনতাই করেছেন পকেট মেরেছেন এই যে বান্দার হক এই বান্দার হক হলে তার হক ফিরে দিতে হবে তবে তোবা হবে নচেত হবে না আল্লাহ কাছে আস্তা ফরুল্লাহ আস্তা ফরুল্লা বলবেন আল্লাহ বলবেন এ বান্দা আস্তা ফেরুল্লাহ কিসের জন্য আপনি বলছেন অমকের কাছে আমি চুরি করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তখন বলে যাও তোমার চুরির মাল ওই বান্দাকে ফিরিয়ে দিয়ে এসো তারপরে আমার কাছে তোবা করো তোমার ভিতরে যদি পাপ থেকে থাকে এবং বান্দার হক মারা, ঘর বিল্ডিং গাড়ি বাড়ি সবকিছু আছে এখন বলছি আমি তোবা করো আস্তাক ফের করবো এখন তুমি তো করতে এসেছো মানুষের কাছ থেকে বহু হক মেরে খেয়েছো বহু সুদ খেয়েছো ঘুষ খেয়েছো এখন তুমি হজ করতে এসেছো সেই হজ কবুল হবে যতক্ষণ না তুমি হজ হচ্ছে তোবা মানে হচ্ছে তোবার সুযোগ সেখানে গিয়ে আপনি আল্লাহর কাছে তোবা করছেন আল্লাহর দরবারে ফিরে আসছেন অথচ আপনি আপনার বহু লোকের হক নিজে বাড়িতে রেখে আল্লাহর কাছে তুমি লাব্বাহিক আল্লাহ আল্লাহ মে হাজির হাজির হ্যাঁ হারাম টাকা হজ করির বলে পক্কাতে গিয়ে কয়েক আল্লাহ বলে তুমি হাজির আমি হাজির নয় তাই না আল্লাহ কি করে হাজির হবে সুতরাং বান্দার হক ফিরে দিতে হবে আর ছো করতে হবে তোর সময়টা কি এখনো প্রাণ কণ্ঠাগত হয়নি এখনো পর্যন্ত আপনার মরণ আসেনি তবা করুন যদি মরণ এসে গেল এবার আপনার প্রাণ কণ্ঠাগত হয়েছে সে সময় ফ্রেস্তা দেখছেন আগে ফ্রেস্তা আছে না ফেরস্তা চকর বকর করে তাকিয়ে দেখে এসেছে এবার তো আমার ক্ষমা করে দাও হবে না আর পশ্চিমা করেন তবে তোবা হবে নচেত আপনার তোবা কবুল হবে না মরণের আগে যথেষ্ট সময়ের আগে তৌবা করার যখন সুযোগ দেওয়া হয় তখন তৌবা করতে হবে তাছাড়া তোবা হবে না আল্লাহ তালা আমাদেরকে আগেও করেছিলাম যে লাভার্সের ব্যাপারে কিছু একটু কোরআন হাদিসের ব্যাপারে মানে অনেকেই পালন করে তো ভালোবাসার দিন ১৪ ফেব্রুয়ারি এই দিনটা যেটি কোরআন হাদিসের কিছু আসে। মাদার ডে ফাদার ডে আর কি না আমাদের মাসাল্লা হাঁড়ি হলে যথেষ্ট ডেয়ের দরকার নেই আমাদের ইসলামে আছে মায়ের সম্মান সব সবসময় তাই না আল্লাহর নবীর আনুগত্য সময়। আল্লাহর আনুগত্য দিয়ে করে না একদিনের জন্য মাদার ডে করলাম মাকে গিয়ে উপহার দিলাম বাস মায়ের কর্তব্য পালন না মা বাপকে বৃদ্ধ ক্ষমারে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে রেখে এসেছি দিয়ে একদিন গেলাম দিয়ে বললাম হাই মাদার দিয়ে উপহার পেশ করলাম মাদার ডে পালন হয়ে গেল এরকম না আমাদের এরকম অনুষ্ঠান নেই বিশ্ব ভালোবাসা দিবস এটা হচ্ছে পাশ্চাত্য জগতের একটা অশ্লীলতার বহিঃপ্রকাশ যেটা ইসলামে বৈধ হতেই পারে না আপনারা জানেন ভালোবাসা বৈধ অবৈধ দু রকমই আছে আপনারা যারা আমার যুব সমস্যা ও তার শরীর সমাধান পড়েছেন তারা পড়েছেন ভালোবাসা দুই শ্রেণীর হতে পারে পবিত্র ভালোবাসাও আছে কিন্তু পবিত্র ভালোবাসা ততক্ষণ পবিত্র থাকে যতক্ষণ এই পর্যন্ত থাকে এই পর্যন্ত থাকলে আপনার ভালোবাসা পবিত্র একটা মেয়েকে ভালোবাসেন সমস্যা নেই সেই মেয়ে তার গুণ তার রূপ দেখে আপনি ভালোবেসেছেন ভালোবেসে ফেলেছেন ভালোবাসা ভাষা হয় না ভালোবাসা হয়ে যায় তাই না ভালোবাসা হয়ে যায় যদি হয়েই যায় এই পর্যন্ত থাকলে তা পবিত্র আর যেমনি এখান থেকে বেরিয়ে আসবে মুখে এলো হ্যাঁ কলমে এলো এখন তো মাসাল এস এসএমএস খুব সুন্দর এখন কথাতে ফোনে হলো যখনই আপনি কথা বলবেন চিঠি লিখবেন তখন সেই ভালোবাসা অপবিত্রতায় পরিপূর্ণ হয়ে গেল হারাম হয়ে গেল। এবারে সেই ভালোবাসাটা আপনি ভালোবাসা করিয়ে যাচ্ছেন করিয়ে যাচ্ছেন আপনার মা বাপ যদি নার্জি না হয় তখন অনেকে ভালোবাসা বলিদান দেয় ভালোবাসা বলিদান দিয়ে মা বাপে যা পছন্দ বিয়ে দেয় তাই না বলে আমার ভালোবাসাকে আমি বলিদান দিলাম তো ভালোবাসা বলিদান দিয়ে এমন পাঁঠা কেন পালো কেন এমন ভালোবাসার পাঠা পালার দরকার কে যে তো। তাহলে তোমাকে বলিদান দিতে হয় না আর না হয় মা বাপকে বলিদান দাও আর ভালোবাসাকে কি করো হ্যাঁ ভালোবাসাকে তুমি জয় জয় করো বল ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে ভালোবাসা চিরদিনকার জন্য আমার অক্ষয় কীর্তি রেখে যাবে আহা আর মা বাপকে তাও করবানি হয় ভালোবাসাকে বলিদান দাও না করবানি দাও তো ভালোবাসাকে বলিদান দিতে হবে তখনই যখন ভালোবাসার পাঁটা কথা এ সবটাই অবৈধ যখন অপবিত্র ভালোবাসা এসে যাবে তখন এই সঙ্গে সম্পর্ক রাখা সেই মহিলার কাছাকাছি হওয়া ওই যে আরবিতে একটা কথা আছে যে ইফতেসা মুন ফা সালা মুন ফা মানে প্রথমে হাসি মুখে সাক্ষাৎ হলো তারপরে আবার সালাম হলো তারপরে কালাম হলো তারপরে মুন ফালি কাউ তারপরে সাক্ষাৎ হলো অমুক পার্কে অমক জায়গাতে অমক সমুদ্রের ধারে গিয়ে তারপরে সেখানে সাক্ষাৎ হলো তারপরে আবার এমন একটা হলো যে সেখানে দৈহিক মিলন শুরু হয়ে গেল আরো সেটা পৌঁছে গেল ভালোবাসা অপবিত্র থেকে পৌঁছে যায় অবৈধ ভালোবাসা এই অবৈধ ভালোবাসাকে পালন করার জন্য সারা বিশ্বে দাবি আছে যে আমাদের জন্য পার্ক তৈরি করা হোক সেই পার্কে আমরা ভালোবাসা নিবেদন করব। এক অপরকে ভালোবাসা আবেদন করব আমাদের জন্য একটা দিন তৈরি করা হোক যেদিনে আমরা এক অপরকে লাল ফুল দিয়ে ভালোবাসা পুনর্জীবিত করব ভালোবাসাকে উজ্জীবিত করব সঞ্জীবিত করব ভালোবাসাকে উন্নত করব সুন্দর করব ঝালিয়ে নেব সারা বছর এমনি ভালোবাসা পার্কে পার্কে যেতে যেতে কেমন একটা হয়ে যায় তো আর বিশ্ব ভালোবাসা দিবস যখন হবে তখন সারা বিশ্বের লোকেরা ওই দিনে এসে লাল ফুল দিয়ে ইত্যাদি দিয়ে ভালোবাসাকে বরণ করে থাকে আর ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ওদের একটা দেবী ভালোবাসার দেবী সেটা আমরা পালন করতে পারি না এটা আপনার পড়বেন যুব সমস্যা আর একটা বই আছে বারো মাসের তেরো পরব এই বইটা পড়বেন ওতেও ভালো বিশ্ব ভালোবাসা দিবসের ব্যাপারে আছে আল্লাহ তালাম্মকে তৌফিক দেন সব থেকে মুক্তি করুন আল্লাহ আমিনালী মোহাম্মদ ওয়াল আলী ও আজমাইন আসালাম আলাইকুম ওরিাত